সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক ও শ্রুতিমন্ডলী পূর্বে হাজ্যের উপরে চারটি বক্তব্য উপস্থাপন করেছি আজকে আপনাদের সম্মুখে পঞ্চম দশ ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি আরাফার মাঠ সেখানে অবস্থান করা হজ্যের অন্যতম রোকন আল্লা নবী বলেছেন আল্লাহ হজ্য আরাফা আরাফাই হলো হজ সেখানে অবস্থান করতে হবে ইমাম সাহেব খতবা দিবেন তারপরে জোহর এবং আসরের নামাজ এক আজানের দুই একামতে কসরের সাথে দুইরা কাত দুই রে করে অনুষ্ঠিত হবে সেখানে অনেক দোয়া করতে হবে ইমাম সাহেব সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ খতমা দিয়েছিলেন তারপরে বলেছিলেন কিয়ামা। তোমাদেরকে কেমতের দিনে আমার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি বলবে তখন তারা বললেন লক্ষাধিক হাজির সেখানে উপস্থিত হয়েছিলেন তারা বললেন সমস্বরে বাল্লা ও আধ্যায়িতা হে নবী আপনার উপরে যে দায়িত্ব ছিল রেসালতের দায়িত্ব से आदर दायित्व पालन करत कर सत् परामर्श दिए सूर्य डोबा मे अवस्थान करते हैं सूर्य डुबारे नबी सल्ला अलहत्तलम शाहबाद के संगे नहीं मुस्तालिफार दिखे रवाना कर लें अने सूर्य डोवार आगे ही रवाना कर मुस्तालिफार दिखे ये क्योंकि शुद्ध नये আল্লাহ্ন বলেছেন আলাই কুমিসা তোমরা ধীর স্থিরভাবে মজদালেফার দিকে রওনা হয়ে যাও মজদালাফায় পৌঁছার পরে সেখানে দুই অক্তের নামাজ একত্রে পড়তে হবে মাগরেব এবং এশা এক আজান হবে দুই একামত হবে মাগরেবের সালাত তিন রাকাত পড়তে হবে এবং তারপরে আরেকটি একামত দিয়ে এশার সালাত আদায় করতে হবে চার রাকাতের জায়গায় দুই রাকাত যেটাকে বলা হয় জামা এবং কাসরের সাথে আদায় করতে হবে আল্লাহ নবী ঘুমিয়ে গেছেন সাহাবিগণ ঘুমিয়ে গেছেন ফজরের রক্ত যখন হয়েছে তিনি নিদ্রা থেকে উঠেছেন ঘুম ভেঙে উঠে তারপরে ফজরের সালাত আদায় করেছেন ফজরের সালাত আদায় করার পরে তিনি হারামে গেছেন এখানে মানুষের ভিড়ের কারণে অনেক গন্ডগোল হয় অনেক কথাবার্তা হয় কথা কাটাকাটি হয় কোনো অবস্থাতেই এগুলা করা যাবে না তোমরা যখন আলমাশ হারামের কাছে যাবে তখন তোমরা আল্লাহকে বেশি বেশি জেকের করবে তাল বিয়া পড়বে বেশি বেশি মাস আল হারামে আল্লাপাক যেভাবে হেদায়েত করেছেন সেভাবে আল্লাহ আপনারা করবেন নিজেদের বাজে দোয়া আছে এবং ভালো অর্থবোধক যে যে দোয়া মানুষের মনে আসে সেগুলাই মানুষ সেখানে করবে আল্লাহ নবী এখানে কিন্তু হাত তুলেছেন ফজরের সালাত আদায় করেছেন ফজরের সালাত আদায় করার পরে तीने शुमाई जो हुना, फार जो स्थान तुम्हरा अवस्थान करते मानुषर का कमना कर आल्लाबी हाथ तुले आल्लानबी ঠজ করতে গিয়ে মাত্র ছয় জায়গায় হাত তুলেছেন সাফায় মুখেমা তার জাদুল মায় এগুলো বিস্তারিত উল্লেখ করেছেন সম্বন্ধিত উপস্থিতি এখানে অবস্থান করতে হবে অবস্থান করে তারপরে যাত্রা শুরু করতে হবে মিনার দিকে সূর্য ওঠার আগেই মিনার দিকে রওনা করতে হবে এই জায়গা থেকে আল্লা নবীর সাতটি কঙ্কর সংগ্রহ করেছিলেন ছোট্ট ছোট্ট যে কঙ্কড় দেয়া আমরা আমাদের দেশের সাধারণত ছেলে পেলেরা গোলালের গুটি ছড়ে। সেই ধরনের কঙ্কর ছোট্ট যে গুটি দুই আঙ্গুলদা ধরা যায় এমন ধরনের কঙ্কর সংগ্রহ করতে হবে বড় বড় পাথর নয় অনেকে আবার একুশ পাথর এবং তিন একুশ যত হয় তার সাথে আরও সাপ যোগ করে সব পাথর ওখান থেকে সংগ্রহ করার চেষ্টা করে থাকেন এটা কিন্তু সুন্দরত রেখা নয় সেগুলো আবার পানি দিয়ে ধোয়ার চেষ্টা করেন এগুলাও কোনো সুন্দরত রেখা নয় সহজ সরল ভাবে থেকে সাতটি মাত্র ছোট ছোট কঙ্কর সংগ্রহ করতে হবে নবী সল্লাহ আলি সাল্লা সাল্লাম সূর্য ওঠার পরে সেখানে তিনি প্রস্ত নিক্ষেপ করলেন অর্থাৎ তিনটা জামারা রয়েছে পাথর মারার জন্য একটি হলো জামারাত আকাবাহা আরেকটি হলো জামারাত সোগড়া আরেকটা হল জামারা উস্তা आकबा हलो घर तक आकबाने नबी सतर निक्षेप करेपुर हजी सहेबाना अपन जरा हजे जाबा हज करब ठीक पालन करी वजेब अर्थात मतामत्म कारण हज करब एम तम हज करब তাদের জন্য কোরবানি ওয়াজেবালীন সময়ে আরজের থেকে যখন তারা বাড়িতে ফিরে যাবেন ফিরে যাওয়ার পরে সাতটা এই সাত দশটা আল্লাহ বলেন তিলকা আশা কামেলা এই দশটি পরিপূর্ণ রোজা একত্রে করবে তাদের হাদি করতে হবে না এই দিন আগে পিছনে যেটাই হয়েছে আল্লাহ নবী বলেছেন বলেছেন যে হালাক্ত কাবলা কেউ কেউ বলেছেন যে माथा फिले समस्या नहीं क्यूंका प्रथम पुस्तक निक्षेप करबानी कर तहारे माथार चल चेसे फेला चोल छोट कर फेला কেউ কেউ জুতা নিক্ষেপ করেন বড় বড় পাথর সেখানে নিক্ষেপ করেন বলেন যে শয়তানকে খুব পিটিয়েছি এখানে শয়তানের কথা কোনো সই হাদিস উল্লেখ নাই। শয়তানের বলতে এখানে কোনো কথা নেই কোনো কোনো রেওয়ায়ত রয়ে গেছে क्योंकि पाथर जो मार्ची एम सूस्प दलिल नहीं छे सात टी मारते पाथर पड़े जाए पाथर टी खुटे नहीं माराओ बैध आगे बाहर जेको पाथर बाहर क्योंकि खुटे संग्रहे আশপাশ থেকে কঙ্কর সংগ্রহ করা বৈধ হবে আবার জন্য ঠিক মাঝখানে একজেক্ট একেবারে পটে পড়তে এমন কথা নাই জায়গা আশপাশে সেখানে পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামান্য একটি বিরতি নিচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আমরা আবার ইনশাল আলোচনায় ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে For stories of the Prophet. Nabideer Kahani. Prati Raviwar Shondha 6 Dialogue. Discussion. Discussion. Discussion. Discussion. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened.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 আমরা কঙ্কর মারা প্রসঙ্গে আলোচনা করেছি তারপরে কোরবানি করতে হবে যারা তামাত্ম এবং ক্রান করবেন তাদের জন্য কোরবানি করা জরুরি এবং যারা এফরাত হাজ করবেন তাদের জন্য এটা হলো শূন্য করলে করতেও পারেন उटे पांच बचर बर बच्चर एवं छह भेड़ार छोटे कुरबानी हादीक जबई करते मीना मक्कर हराम एरियब लोाल हादी महेल्ला ठीक स्थान तरह बाहरे योर विधि विधान लोगल हदि মিনা কুল্লুহা মানে হার আল্লাহ করলাম হাদিস থেকে জানি ধারণ করেছেন উটের পাঁচ বছর গরুর দুই বছর ছাগলের এক বছর ভেড়ার ছয় মাস হলেই এখানে হাদির কাজ চলে যাবে এখানে ভাগি হওয়া বৈধ রয়েছে বহুত হাদিস দ্বারা প্রমাণ রয়েছে আল্লাহ নই বলেছেন যে এখানে গরু বা উটের মধ্যে জন ভাগি হতে পারবে সাহাবি বর্ণনা করেছেন কন্যা আমরা জন পর্যন্ত উটে এবং গরুতে ভাগি হতাম কোরবানিতে কিংবা একটি ছাগল কিংবা একটি ভেড়া দুম্বা ইত্যাদি এখানে কোরবানি দিতে হবে মতামততে হাজি এবং কারেন হাজি সাহেবদের জন্য মফরেত হাজি করতেও পারেন সেটা সুন্দর হবে না করলেও কোনো সমস্যা নেই তারপরে চুল চাষতে হবে মুন্ডাইতে হবে কাসার করা যেটা সেটা জায়জ রয়েছে কিন্তু উত্তম হলো মাথার চুল চেঁচে ফেলা আল্লাহ নবী তিন বার দোয়া করেছেন মোহাল্লিনদের জন্য আল্লাহ তুমি মোহাল্লেনদের উপর রহমত নাজেল করো যারা চুল চাষে মুন্ডায় তাদের উপর আল্লাহ তুমি রহম নাজেল করো আল্লাহ যারা মাথা মুন্ডন করে তাদের উপর তুমি রহমত নাজেল করো তারপরে বলা হলো আলিল মোকাসরিন যারা চুল ছাড়বে তাদের জন্য কি হবে আল্লাহ নবী বলেন যে তাদেরকেও তুমি রহম করো এতে বোঝা হচ্ছে যে মাথার চুল মুন্ডানোই উত্তম মহিলারা মাথার চুলের আঙ্গুল পরিমাণ মাথার চুল থেকে কাটবেন এক পর দুই পর পরিমাণ কাটবেন তারা কিন্তু মাথার চুল বেশি কাটবেন না বা মাথার চুল মুড়িয়ে ফেলবেন না তাদের এক আঙ্গুল পর্যন্ত তারা যখন আমরা করবেন প্রথম যখন তারা অমরা করেছেন তখন মতামতায় যারা ছিলেন মহিলারা যখন প্রথম আফে কুদুমের পরে সাই করেছেন তার বেশি নয় এটা একটি ফ্যাশন মাত্র এত কষ্ট করে হজে এসে এই আধা চুল কাটা এটা কিন্তু শূন্য নয় সম্পূর্ণ মাথা থেকে চুল ছাটতে হবে নাহলে মাথা চেঁচে হবে আর মহিলারা এক আঙ্গুল কিংবা দুই পড় পরিমাণ চুল তারা চুলের আগাত থেকে বা খোপার থেকে কেটে ফেলবেন এই কাজ যখন শেষ হল তখন তারা তোয়া এফাদা করবেন এখানে একটি বিষয় রয়েছে। এই পর্যন্ত করার পরে কিন্তু হয়ে গেল হালাল হয়ে গেলেন যে হারাম যা ছিল তা খুলে ফেলতে পারবেন গোসল করে আতর টাতর লাগাইতে পারবেন যত কিছু আপনার জন্য হারাম ছিল সব হালাল হয়ে গেল আপনার জন্য ইল্লা নিসা কিন্তু মহিলা হলে পুরুষের সাথে মিলন করতে পারবেন না আর পুরুষ হলে মহিলার সাথে মিলতে পারবেন না শুধুমাত্র স্ত্রী মিলন ছাড়া আর সকল কাজ তার জন্য বৈধ হয়ে গেল এখানে যদি আগে বেঁচে হয় যেমনটা বলেছি পাথর আগে মারল কোরবানি আগে করলো পাথর পরে মারলো চুল আগে কাটলো পাথর পরে মারলো এতে কিচ্ছু হয় না এরপরে তোয়াফে এফা দন এটা কিন্তু রোকন হজের একটি অন্যতম স্তম্ভ এবং অন্যতম একটি রোকন যারা তোয়াফে এফা দন করতে পারবেন এটাকে তোয়াফে জিয়ারাও বলা হয় তো বলা হয় প্রথম এসেই যে তোয়াফ করা হয়েছিল সেটা তোয়াফে কুদুম আর এখন যে তোয়াফটা করা হলো এটা হলো প্রথম মিনার দিনের কাজগুলো হয়ে যাওয়ার পরে তারপর তারা তাদের শরীরের ময়লা চুল টুল কেটে ফেলে দিয়ে পুরাতন সেই কাপড় চোপড় সব পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারা যেন সেই প্রাচীন ঘরের তারা তোয়াফ করে এই কিন্তু তো একটি করা এই তো করে তাহলে কিন্তু তার হজ হবে না এখানে মনে রাখতে হবে যারা হাজ্যে কেরান করেছেন তারা এবং যারা হাজ্যে ফরাত করছেন তারা এই দুই শ্রেণীর মানুষ যদি প্রথম তোয়াফে কুদুমের সাথে সাফা মারোয়ার সাই করে থাকেন তাহলে এই তোয়াফে জিয়ারত বা এফাদার পরে তাদের সাফা মারোয়ার সাই করতে হবে না কেন তাদের জন্য হলো সাইন তাদের জন্য এক সাই কিন্তু তারা যদি প্রথমবার তোয়াফে কুদুমের সাথে সাফা মারোয়ার সাই করে থাকেন তাহলে সাই করতে হবে না কিন্তু যদি প্রথম তোয়াফে কুদুমের সাথে সাফা মারোয়ার সাই না করে থাকেন তাহলে তোয়াফে এফাদার পরে তারা সাই করবেন অর্থাৎ সাফা মারোয়ার মধ্যে তারা দৌড়াবেন এই পর্যন্ত করলেন আর মধ্যে সাই করেছেন আজকেও তারা তোয়াফে জিয়ারত বা তোয়াফে এফাদার পর সাফা মার ওয়ার মধ্যে সাতবার সাই করতে হবে স্পষ্ট ভাবে আপনারা মনে রাখুন যিনি হবেন তিনি দুইবার সাই করবেন তোয়াফে কুদুমের সময় একবার সাফা মারোয়ার আর তোয়াফে আরেকটা সাই করবেন জন্য হলো দুইটা এবং এবং যারা করবেন তাদের জন্য সাফা মারোয়ার সাই হলো একটি ঠিক আগের নিয়মেই তোয়াফ করবেন এর্তবায় সময় কিন্তু করবেন না অনেক হাজি সাহেবানদেরকে দেখা যায় যে তারা তোয়াফে এফাদার সময় ডান কাতটা খোলা রাখেনি একটি মশালা অত্যন্ত দৃঢ় হবে সালাত আদায় করেন তাহলে শহিদুল বোখারিতে যে হাদিস রয়েছে যে দুই কাঁধ ঢেকে আপনাকে সালাত আদায় করতে হবে আপনি কিন্তু সালাতে বিঘ্ন ঘটাচ্ছেন কাজে প্রথমবার তোয়াফের পরেই আপনি দুই কাঁধ থেকে ফেলবেন প্রথম তিন চক্করের সময় রামাল করতে হয়েছে এখন কিন্তু আর রমাল করতে হবে না তোয়াফে এফাদা করার পরে হাজির সাহেবানরা আবার মিনায় ফিরে আসবেন মিনায় ফিরে এসে खने र्रि जापन करबें ता सेन कर मीन रिजापन क्योंकि अजीब क्यों जो रिजापन ना करें ताली दम दी दम कख कख भूल हमें कितने से बेपारे इनशाल्ला परवर्ती आलोचना करब रिसे जापन करते से सारा दया कलम करते कि एकम्र जरा विभिन्न क्या नियोजित आमजमे पानी पान करान বা যারা ছাগলের রাখাল আছেন বা বিভিন্ন সরকারি কাজে নিয়োজিত আছেন তারা যদি সারা রাত থাকতে না পারেন রাত্রের কোন এক অংশ এসে মিনায় যাপন করে তারপরে তারা ফিরে যাবেন আল্লা নবী লম্বা একটি ভাষণ দিয়েছিলেন বিশাল একটি বক্তব্য দিয়েছিলেন রাত্রি যাপনের পরে পরের দিন আপনারা যখন সূর্য ঢলে যাবে তখন পাথর মারতে যাবেন এটা হলো সুন্নত প্রথম দিন কিন্তু সূর্য ঢোলার আগে সকালেই কঙ্কড় মারা হয়েছিল শুধুমাত্র একটি জামারায় সেটা হলো জামারাতুল আকাবা যেটা কামার ঘর থেকে কাছে সেটাই কিন্তু দ্বিতীয় দিন যখন আপনারা এগারো তারিখে যখন আপনারা কঙ্কড় নিক্ষেপ করবেন সেটা কিন্তু শুরু করতে হোক বিপরীত দিক থেকে অর্থাৎ জামারা উলা যেটাকে বলা হয় সেখান থেকে এখানে একটি জিনিস মনে রাখবেন জামারাগুলার মধ্যে এখন নাম লেখা আছে জামারা উলা জামারা উস্তা এবং জামার হতে আকাবা বড়া মঞ্জিলা ছোটা এরকম বড়া মঞ্জিলা ছোটা এরকম লেখা আছে সেখানে দেখে আপনারা জিজ্ঞাসা করে সেখানে পাথর মারবেন প্রথম দিনের দেখা দেখে কিন্তু সেটা ভুল হবে বিপরীত দিক থেকে মসজিদে খায়ফের কাছে যে দিকটা সেখান থেকে আপনারা পাথর মারা শুরু করবেন সূর্য ঢলার পরে প্রথম দিন কিন্তু মেরেছিলেন আগে ভুল করা যাবে না একুশটি কঙ্কর সংগ্রহ করতে হবে ছোট্ট ছোট্ট যেটা আঙ্গুল দিয়ে ধরা যায় তিন সাথে একুশ বিসমিল্লাহ আকমার বলে হাত তুলে পাথর মারতে হবে ঠিক এমনই যে আমার উলা থেকে যখন শুরু করবেন বিসমিল্লাহ আকমার বলে একটি পাথর মরবেন বিসমিল্লাহ আকমার বলে দ্বিতীয় পাথর মারবেন এইভাবে সাতটি কঙ্কর সেখানে নিক্ষেপ করবেন নিক্ষেপ করার পরে এই সময় কিন্তু কামার ঘর বামে থাকবে কামার ঘরকে বামে রেখে এখানে আল্লাহনবী হাত তুলে মোনাজাত করেছেন কেবলার দিকে মুখ করে এখানে আপনারা হাত তুলে মোনাজাত করবেন যদি সুযোগ হয় সুযোগ যদি না হয় তাহলে এখানে এই পৃষ্ঠ হওয়ার জন্য বা অপরকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই যদি সময় হয় সুযোগ হয় স্বাভাবিকভাবে করতে পারেন তাহলে কেবলামুখী হয়ে এখানে দোঁয়া করবেন আল্লাহ নবী এখানে হাত তুলে দোঁয়া করেছেন তারপরে আবার যাবেন আপনি জামারাই ওস্তায় অর্থাৎ মধ্যম জামরাই যেখানে পাথর মরা হয় সেখানে সেখানে গিয়ে বিসমিল্লাহ আকবর বলে एक सतट कंकड़ निक्षेप करबें एखे कंकड़ निक्षेप करारे एखने दोआर विधान रही है आल्ला नबी एखे हाथ तुले दो करामुखी हुए हाथ तुले दोआा करार चेष्टा करबें जो पाथर छिटके पड़े जाए हाथ खुटे नीबें जो पाँच ना छत सन्देह है तेल जो सब चे कम मन हो शुरू करबें पांच ना छय से पाँच धरे नहीं अपना कंकड़ मारा शुरू करबें তারপরে চলে ফিরে গেছেন তার তাবুতে বা ক্ষীমায় যেখানে তিনি অবস্থান করতেন আপনারা সেখানেই ফিরে যাবেন এখানে কিন্তু নিয়া বা জাহেজ রয়েছে কঙ্কন মারার ক্ষেত্রে যারা বৃদ্ধ আছেন নারী আছেন শিশু আছেন অসুস্থ আছেন তাদের পক্ষ থেকে অন্যেরাও এই কঙ্কন নিক্ষেপ করে দিতে পারবে আগে নিজের কঙ্কন নিজে নিক্ষেপ করে নেবে তারপরে শিশুর পক্ষ থেকে বৃদ্ধার পক্ষ থেকে নারীর পক্ষ থেকে অসুস্থ পক্ষ থেকে অন্য এখানে কঙ্কর মেরে দিতে পারবেন কোনো সমস্যা নেই নারী এবং শিশুরা কিন্তু রাত্রেও এখানে একটু দলিল রয়েছে দিনে সমস্যা হতে পারে এই তারা কিন্তু মুস্তালিফার থেকে রাত্রেই মিনায় পৌঁছে যেতে পারে এরও বিধান রয়েছে আর দায়ফা যারা দয়ীব যারা তারা আগেই মোস্তালিফায় চলে আসতে পারবেন তাদের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু মনে রাখবেন যে আগে নিজেরটা টা মেরে তারপর অপর একটা মারবেন এটাই হলো শূন্য একটি করে মারবেন তিন জনে নিয়াব করতে গেছেন একবার তিন সাথে একুশটা মেরে দিলেন এটা কিন্তু না আগে আপনার সাতটা তারপরে আরেকজনের সাতটা তারপরে আরেকজনের সাতটা এইভাবে তিন সাত দুই তিন তিনজনের হলে তিন সাথে একুশটা মারলেন কিন্তু আসল কথা হলো আপনার সাতটি একটি একটি করে বিসমিল্লাহ বলে মারবেন এখানে ওই একই জিনিস মনে রাখবেন জুতা নিক্ষেপ করবেন না বড় বড় পাথর মারবেন না শয়তানকে গালি গালাজ শয়তান তো সবসময় নিকৃষ্ট কিন্তু এখানে গালিগালাজ করার নাম কিন্তু আপনার হজ্যের বিধিবিধানের অংশ নয় এটা আপনি মনে রাখবেন এই তিন জামারায় তিন সাথে একুশটি কঙ্কর মেরে তারপরে আপনি আপনার জায়গায় ফিরে গেলেন সেখানে গিয়ে মিনায় কিন্তু প্রত্যেকটি সালাত তার নিজ ওক্ত অনুযায়ী পড়তে হবে জহরের রক্ত জহর সালাত আদায় করবেন আসরের রক্ত আসরের সালাদ আদায় করবেন মাগরে সময় মাঘরেবের সালাদ এশার এসাদ ফের সময় না যে সলাাতের ক্ষেত্রে দুই রাকাত মাগরেব পুরা তেন রেখাত কেননা তিন রাখাতে কসর নেই এস হয় চার রাকাতের জায়গায় দুই রাকাত ফজর দুই রেখাতই পড়তে হবে এইভাবে আপনার মিনার দিন গেল পরবর্তী মাসালা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ ধীর স্থিরভাবে আলোচনা করব সে আলোচনা শোনার আমন্ত্রণ রেখে আমি আমার বক্তব্য এখনকার মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি फिल्टार कर पानी विशुद्धिस रक्त कष्ट पवित्र कुरने अनेक बार ये कथा वाक अर्थात तुम्हारा नामजा दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 मर मुज এবিএম প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর এবং প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে आलेम संसर्गे बुधवार रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगलाय